আসসালাম আলহামদুলিল্হমদীন মহমদ আমাফ ফত কৌল্ তবরকালফি কলাম ও ফরকনিল হামিদ ওাকিমসল্সকাতর কম রাক الله عنهم সাহ ওসলাম البخاري হবামালকাততরা كما قال কমা কৌলস والسلام الله পাকের রশেশ মহরবানীতে আমরা জাকাত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা শুনতে যাচ্ছি এবং জানতে যাচ্ছি সর্বপ্রথম আমরা জাকাতের অর্থ সম্পর্কে জানব জাকাত শব্দের অর্থ হলো আর নুমুয়া জিয়াদা ও তহারা জাকাত মানে হলো কোন জিনিসের বৃদ্ধি করা মালের বৃদ্ধি জাকাতের মাধ্যমে হয় এই জন্য জাকাতকে জাকাত বলা হয় জাকাতের মাধ্যমে মানুষের অন্তর বুখালতির মহাপাতক থেকে মুক্ত হয় ধনী এবং গরিবের মধ্যে হিংসা ও বিদ্বেষ দূর হয় এ কারণে পাক জাকাতকে জাকাত বলেছেন জাকাত সম্পর্কে পাক বলেন খুজমিন আমল হিম সাদাকাতান তো তাহির হুম তুজাকি হিম বিহা ওয়সাল আলহিম ইন্না সালাত সাকানুল্লাহম আল্লাপাক বলেন হেনাবি আপনি তাদের মাল থেকে সাদাকা গ্রহণ করুন যা তাদেরকে পবিত্র করবে এবং পরিচ্ছন্ন করবে জাকাত মানুষের মনের কালিমাকে দূর করে জাকাতের অনেক ফজিলত রয়েছে জাকাতের প্রথম ফজিলত হলো জাকাত মানুষের মালের বৃদ্ধি করে আল্লাফাক বলেন অমা আ তাই তুমিন জাকাত ইন তুড়ি দু নওয়াজ্লাহে ফুলাই কহমুল মুদন তোমরা যে মালের জাকাত দাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই জাকাতের কারণে তোমাদের মাল বৃদ্ধি হয় পক্ষান্তরে সুদের কারণে মানুষের মালের ক্ষতি হয় সুদের কারণে মানুষের ক্ষতি হয় সুদ মানুষকে ধ্বংস করে মালকে ধ্বংস করে জাকাত ফরজ হয় কি কি মালের উপরে সে সম্পর্কে আমরা আলোকপাত করতে চাই জাকাত ফরজ হয় চার প্রকার মালের উপরে এক প্রকার মাল হলো আজ জরু আজ সিমার ক্ষেতের ফসল ফসলের উপরে জাকাত ফরজ হয় ক্ষেতের ফসলে রসুল সাল্লা আলি আসাল্লাম বলেন লাইসা ফিমা দুনা খামসাতে আসুকিন সাদাকা পাঁচ ওয়াসাকের কম যদি হয় কোনো মাল তাহলে সে মালের উপরে জাকাত ফরজ হয় না ওয়াল ওয়াসাকু চিত্তোনা সাহান এক ওয়াশাক হলো ষাট সাহ পরিমাণ এই হিসাবে তিনশো সা মাল হলে তাহলে তার উপরে জাকাত ফরজ হয় তিনশো সা আমাদের বর্তমান ইংরেজি হিসাবে সাতশো পঞ্চাশ কেজি সে ফসল যদি বৃষ্টির পানিতে হয় তাহলে দশ ভাগের এক ভাগ আর যদি সেঞ্চনের পানিতে হয় তাহলে ২০ ভাগের এক ভাগ জাকাত আদায় করতে হবে যে সমস্ত ফসল রক্ষণশীল সেই সমস্ত ফসলের জাকাত দিতে হবে যে সমস্ত ফসল রক্ষণশীল নয় সেগুলি জাকাত নাই। আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন লাইসাফিল খাদরাবাতে সাদাকাতন শাক সবজির মধ্যে জাকাত নেই দ্বিতীয় প্রকার মাল হল নকুদ ওয়াহাবল ফা টাকা পয়সা এবং স্বর্ণ রৌপ্য স্বর্ণের জাকাত সাড়ে সাত ভরি বর্তমান হিসাবে চৌরাশি গ্রামের কিছু বেশি হলেই স্বর্ণের উপরে জাকাত ফরজ হয় রৌপ্পের জাকাত সাড়ে বান্ন তোলা বা সাড়ে বান্ন ভরি সাড়ে বান্ন ভরি কম রোপ্য থাকলে জাকাত ফরজ হবে না সাড়ে সাত ভরি কম স্বর্ণ থাকলে জাকাত ফরজ হবে না সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রোপ্প হলে জাকাত ফরজ হবে মালের মধ্যে অর্থের মধ্যে সাড়ে সাত ভরি স্বর্ণের সমপরিমাণ। অথবা সাড়ে বান্ন ভরি রোপ্পের পরিমাণ সেই পরিমাণ অর্থ যদি এক বছর জমা থাকে তাহলে জাকাত ফরজ হবে চল্লিশ ভাগের এক ভাগ পশুর মধ্যে জাকাত ফরজ হয় পশুর মধ্যে ছাগল যদি হয় তাহলে ৪০টা ছাগলের কমে জাকাত ফরজ হয় না গরু হলে ৩০টি গরুর কমে জাকাত ফরজ হয় না উঁট হলে পাঁচটি উটের কমে জাকাত ফরজ হয় না অনুরূপভাবে ব্যবসার মাল ব্যবসার মালে জাকাত ফরজ হবে ৪০ ভাগের এক ভাগ যে সমস্ত মালে মানুষ ব্যবসা করে সেই সমস্ত মালে জাকাত ফরজ হবে যে সমস্ত মাল ব্যবসার জন্য নয় তাতে জাকাত ফরজ হবে না যারা জমিন কেনা বেসা করেন তাদের জন্য জমিনটাই মাল হিসাবে গণ্য হবে এবং জমিনের জাকাত হবে যারা ফ্ল্যাট বানিয়ে বিক্রি করেন ফ্ল্যাটটাই তাদের জন্য জাকাত হবে যারা গাড়ি কিনে গাড়ি বেছেন তাদের জন্য গাড়িটাই তাদের জন্য জাকাত হবে জাকাত যদি না দেয় তাহলে মানুষের দুনিয়া এবং আখেরাতে ক্ষতি দুনিয়াতে ক্ষতি হল জাকাত না দেওয়ার কারণে মানুষ বৃষ্টির পানি থেকে বঞ্চিত হবে যা বুখারির হাদিসে নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মা হাবাসা কৌ মুহ হাবাসল আনুমুল কাতরা কোন কম যদি জাকাত না দেয় তাহলে আল্লা পাক তাদের থেকে বৃষ্টির পানি উঠিয়ে নেন বৃষ্টির পানি উঠিয়ে নেন জাকাত না দিলে বৃষ্টির পানি বন্ধ হয়ে যায় আবু বাখর সিদ্দিক রাজিয়াল্লাহ তালো মুসলিম জাহানের খলিফা জাকাত বিরোধীদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন দুনিয়াতে যুদ্ধের সম্মুখীন হতে হবে জাকাত বিরোধী লোকের দুনিয়াতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে জাকাত বিরোধী যারা জাকাত সমাজ থেকে তুলে নিলে সেখানে এসে সুদ আশ্রয় নেয় সুদ এবং জাকাতের ভিতরে একটি মৌলিক পার্থক্য হলো এই যে সুদ গরিবের টাকা ধনির কাছে যায় আর জাকাত ধনির টাকা গরিবের কাছে যায় আল্লাহ পাক তাই বলেন বলেন্লিয়ার ফালবু আইন্দাল্লাহ তোমরা যে সুদের কারবার করো মাল বৃদ্ধি করার জন্য কশিন কালেও মাল বৃদ্ধি হয় না সুদের কারবারে মাল বৃদ্ধি হয় না তোমরা যে জাকাত দাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার মধ্যেই মাল বৃদ্ধি রয়েছে জাকাত দিলে মাল বৃদ্ধি হয় আল্লাহ রাবুল আলমী জাকাতের বদৌলতে মানুষের মালের মধ্যে প্রবৃদ্ধি দান করেন বর্তমান আধুনিক অর্থনীতিবিদদের দৃষ্টিতেও জাকাতের মধ্যে বরকত রয়েছে এবং মালের প্রবৃদ্ধি রয়েছে জাকাত যখন ধনী লোক দিবে তখন টাকা গরিব মানুষের কাছে পৌঁছে যাবে যেটা জাকাতের একটি মহান উদ্দেশ্য জাকাতের একটি মহান উদ্দেশ্য আল্লাফাক বলেন যেন মাল ধনীদের কাছে কুক্ষিগত না হয় ধনীদের কাছে মাল যখন কুক্ষিগত হয় তখন সে মাল জমে যায় গরিবের কাছে মাল যাওয়ার কারণে মাল রোলিং হতে থাকে ধনীদের কাছে গেলে মাল কুক্ষিগত হয় জাকাত না দিলে সুদ সমাজে প্রচলিত হয়ে যায় সুদের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় সুদ মানুষের ধ্বংস ডেকে আনে সুদ সম্পর্কে ইসলামী শরীয়ত যা বলেছে এমনকি ইটালির মহাকবি মিস্টার দান্তে তিনি ওই সুদের বিরুদ্ধে কথা বলেছেন সুদের বিরুদ্ধে মুসলিম ও মুসলিম অনেকেই বলেছেন এমন কি সুদ যে শোষণের হাতিয়ার তা আধুনিক বিশ্বে প্রমাণিত হয়েছে এখন একটি প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন তো মানুষের জন্য মাল ব্যবস্থা দিয়েছেন তো মাল যার জারটা তাকে তাকে দিয়ে দিলেই তো হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তা করেননি কেন আল্লাহ রব্বুল আলমিন তার মহান উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে বলেন আহম ইয়ক সিমোন রহমাত রব্বিক নাহনু কাসমনা বেইনাহমাতম ফিল হায়াতিয়া ওরফায়না বাদ বা লিয়ত তহিদা বাহম বাদান সুখরিয়া ও রাহমাতু রব্বিকা খায়রুম মিমা ইয়াজমাউন পাক বলেন আহময়ক সিমোনা রহমাত রব্বিক ওরা কি তোমার রবির রহমতকে সমভাবে বন্টন করে নিতে চায় কাসামনা বাইনাহুম দুনিয়া অথচ আমি তাদের জীবন জীবিকাকে বন্টন করে দিয়েছি এই দুনিয়াতে ওরা ফায়না বাহম ফারাজাত এবং তাদের কাউকে কারো উপরে প্রাধান্য দিয়েছি রিয়াতা বাহুম বা আদান সুখরিয়া যাতে তারা পরস্পর পরস্পরকে কাবু করে তাদের প্রয়োজনে মিটাতে পারে এবং তাদের সুযোগ লাভ করতে পারে আল্লাহ রাবুল আলমীন ধনী এবং দরিদ্র মানুষ দিয়ে এই সমাজ জীবনকে সাজিয়েছেন এক শ্রেণীর মানুষ হবে ধনাঢ্য ব্যক্তি আর আর এক শ্রেণীর মানুষ হবে ধনহীন আমরা বাজারে লক্ষ্য করলে দেখতে পাই একজন কুলি রাস্তা দিয়ে হাঁটছেন তার শরীরের মধ্যে অনেক শক্তি রয়েছে কিন্তু তার পকেটে নেই টাকা পয়সা আর একজন রয়েছেন ধনাঢ়্য ব্যক্তি সেই ধনাঢ়্য ব্যক্তিটির মাল রয়েছে পকেট ভর্তি টাকা রয়েছে কিন্তু তার মালের বোঝা গাড়িতে তোলার মতো শক্তি পাক তাকে দান করেন করেননি তাহলে কোটিপতি মানুষ ওই লোকের কাছে দুর্বল রয়েছে কাজেই আল্লাহর দেওয়া এই বিধান এই জাকাতের মধ্যেই শান্তি রয়েছে বলতেছিলাম আধুনিক অর্থনীতিতে জাকাত মাল বৃদ্ধি করে এর একটা চমৎকার সংজ্ঞা রয়েছে প্রিয় শ্রোতা মণ্ডলী আমরা সাময়িক সময়ের জন্য বিরতিতে যাচ্ছি আবার পরবর্তীতে আপনাদের সামনে ফিরে আসব ইনশাআল্লাহ যে ইসলামী পথ ধরে চলে আর বখলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করে কিন্তু আল্লাহ পছন্দ করে হওয়া বেশি খরচ না করা शेख আব্দুল কাইয়ুম তাহলে হয়ে যাবে যদি মানুষ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 रक्षा दे कारी देख सवार रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी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 <laughs> call, to get convincing and valid answers, dial korun, Dr. Zakir ke. Kaal raat, shad shad taip haap puno shamprachar. Shokal shad nao taip bangla hai. Quran, acta churan to baat ta. <laughs>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 তো মাল যার যারটা তাকে তাকে দিয়ে দিলেই তো হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তা করেননি কেন আল্লাহরুল আলমিন তার মহান উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে বলেন আহম ইয়কসিমুন হায়াতিয়া ওরফ বাহম ফদিন দারাজাতিয়তম বা ও রহমাতা খায়রুম মিমা ইয়াজমাউন পাক বলেন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 যাতে তারা পরস্পর পরস্পরকে কাবু করে তাদের প্রয়োজনে মিটাতে পারে এবং তাদের সুযোগ লাভ করতে পারে আল্লাহ রবুল আলমীন ধনী এবং দরিদ্র মানুষ দিয়ে এই সমাজ জীবনকে সাজিয়েছেন এক শ্রেণীর মানুষ হবে ধনাঢ়্য ব্যক্তি আর আর এক শ্রেণীর মানুষ হবে ধনহীন আমরা বাজারে লক্ষ্য করলে দেখতে পাই একজন কুলি রাস্তা দিয়ে হাঁটছেন তার শরীরের মধ্যে অনেক শক্তি রয়েছে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 জাকাত মাল বৃদ্ধি করে এর একটা চমৎকার সংজ্ঞা রয়েছে ধনীদের কাছে মাল গেলে ধনীরা মালকে আটক করে রাখে কারণ তাদের মাল খরচ করার প্রয়োজন হয় না কিন্তু পক্ষান্তরে যখন গরিবের কাছে মাল যায় গরিব লোকেরা সেই মাল নিয়ে বাজারে যায় বাজারে গিয়ে খরচ করে আসে আবার পয়সা গরিবের ধনির কাছে আবার ফিরে আসে আল্লাহ পাক বলেছেন এর মধ্যেই কল্যাণ ও মঙ্গল রয়েছে জাকাত যারা দেয় না تضير شمبر كي الله فاقبل شن والذين يكنزون الظهب والفضة ولا ينفكونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحما عليها في نار جهنم فتقوا بها ذباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون الله فاقبل شن والذين يكنزون الظهب والفضة ওয়ালাইম ফেকুন হ্যাফি সাবিহ যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে অথচ তা আল্লাহ রাস্তায় খরচ করে নেবাশিরুহম বি আজাবিন আলীম তাদেরকে তুমি কঠিন আজাবের শুভ সংবাদ দিয়ে যাও আল্লাহ রাব্বুল আলমিন তাদের প্রতি বিদ্রুপ করণার্থে আল্লাহ পাক এরকম বলেন তাদেরকে শুভ সংবাদ দিয়ে দাও কঠিন আজাবে ইয় মায় আলাই হ্যাফি নারী জাহান সেদিনে তাদের মালকে দগ্ধীভূত করা হবে জাহান নামের আগুনে ফাতুকুয়া বিহা জিবাহুহম ওয়া জোনুবহুম হ্যা দা মা কানাজতুম লিআ ফিকুম ফাজুকু মা কুমতম তাকিস আল্লাহর রাব্বুল আলমিন বলেন সেই মাল দিয়ে তাদের কপালে দাগ দেওয়া হবে তাদের পাঁজরে দাগ দেওয়া হবে এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে কপালে দাগ দেওয়া হবে কেন যখন গরিব লোকেরা জাকাতের মাল ধনীদের কাছে চাওয়ার জন্য যায় তখন ধনীরা সর্ব প্রথম ভ্রু কুঞ্চিত করে তাই তাদের কপালে দাগ দেওয়া হবে গরিব লোকদের থেকে মুখ ফিরিয়ে সর্বপ্রথম পাঁজড় দেখায় তাই তাদের পাঁজরে দাগ দেওয়া হবে তারপরে পৃষ্ঠ প্রদর্শন করে পিছনের দিকে ফিরে চলে যায় তাদের পিঠে দাগ দেওয়া হবে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন যারা মালের জাকাত দেয়নি তাদের মালকে বিষধর সরপ বানানো হবে সাপ বানানো হবে এবং তার বক্ষে গলায় জড়িয়ে দেওয়া হবে তার মুখের গোষ্ট ছিঁড়ে ছিঁড়ে খাবে আর বলবে আনা কানজুলকা ও আনা মা লুকা আমি তোমার মাল আমি তোমার গোচ্ছিত সম্পদ যেই মাল জমা করার কারণে তোমার এই শাস্তি আজকে হচ্ছে আট শ্রেণীর লোককে জাকাত দিতে হবে যাকাত সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্না মাস সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফতি কুলুবুহুম সাদকা পাবে zakat المال পাবে সর্বপ্রথম ফকিররা ফকির কাদেরকে বলা হয় যাদের প্রয়োজনের চেয়ে অর্থে কম আছে তারা হলো ফকির ফকিরদের জন্য যাকাতের মাল প্রাপ্য হকদার ফকিররা দুই নম্বর হলো আলমা সাকিন এবং মিসকিনরা পাবে মিসকিন তারা যারা অর্ধেকের বেশি আয় করে অর্ধেকের বেশি আয় করে তারা মিসকিন আর যারা অর্ধেকের কম আয় করে তারা হলো ফকির মিলিন আলেই হ্যাঁ আর যারা জাকাত আদায়ের ক্ষেত্রে কাজ করে জাকাত আদায়ের কর্মচারী বা জাকাত বোর্ডের দায়িত্বশীল যারা রয়েছেন তারা পাবে চার নম্বর হলো যাদের অন্তরকে আকৃষ্ট করা হয় ইসলামের দিকে নন মুসলিমকে ইসলাম গ্রহণ করানোর জন্য জাকাতের মাল থেকে একটি প্রজেক্ট থাকতে হবে যেই প্রোজেক্টের মাধ্যমে নন মুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করা যাবে অথবা ন যারা ইসলামে দীক্ষিত হয়েছে তাদেরকে সুন্দরভাবে তাদেরকে পুনর্বাসন করা হবে ওয়াল গার এমিন গার এমিন বলতে ঋণগ্রস্ত ব্যক্তি যাদের ঋণ তাদের সমুদয় মালের চেয়ে বেশি তারা জাকাতের মাল থেকে পাবে অলগারিমিন ফি সাবিহ ফি সাবিল্লাহার ব্যাখ্যাটা অত্যন্ত বড় ফি সাবিলা বলতে আল্লাহর রাস্তায় যারা ধর্মযুদ্ধে যাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে অথবা যুদ্ধগ্রস্ত দেশ সেই সমস্ত দেশের মুজাহিদদেরকে সহযোগিতার জন্য জাকাতের মাল ব্যবহার করা যাবে মাদ্রাসা বিভিন্ন এয়তিমখানা শিক্ষা প্রতিষ্ঠান এবং দাওয়াতি কাজে ব্যবহৃত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে জাকাতের মাল দেওয়া যেতে পারে অফির রেকাপ এবং মুক্তির ক্ষেত্রে জাকাত ব্যবহার করা যায় মুক্তি এখন আমাদের দেশে নাই বর্তমান পৃথিবীর কোন দেশেই দাস মুক্তির ব্যবস্থা নাই। তবে এক্ষেত্রে ওলামা এ কামদের ফতোয়া হলো যে যে সমস্ত অসহায় মানুষ নিরাপরাধ মানুষ বিনা অপরাধে জেলখানায় বন্দি হয়েছে সেই সমস্ত মানুষদেরকে জেলখানা থেকে মুক্ত করার জন্য তাদেরকে জাকাতের মাল দেওয়া যেতে পারে অপনিস সাবিল মুসাফির যারা মুসাফির রয়েছেন তাদেরকে জাকাতের মাল থেকে দেওয়া যেতে পারে মুসাফির মানে যাদের পয়সা করি পথে হারিয়ে গেছে সেই পথে পয়সা হারানো মুসাফিরদেরকে জাকাতের মাল দেওয়া যেতে পারে জাকাত একটি গুরুত্বপূর্ণ এবাদত জাকাত না দিলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আবু বখরি সিদ্দিক রাজি আল্লাহতালো জাকাত বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের সমাজে জাকাতকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল চালু করা হয়েছে যে সমস্ত অপকৌশলের মাধ্যমে জাকাতকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে ইসলাম এর নামে অনেক কেতাব লেখা আছে যে সমস্ত কেতাবে লেখা আছে বছর পূর্তির আগে যদি মালকে নিজের আত্মীয় স্বজন বা স্ত্রীর পরিবার কাউকে দান করে দেওয়া যায় তাহলে জাকাত হবে না আমার বছর পূর্তির আগে আমার মাল আমার স্ত্রীকে দান করলাম আমার স্ত্রী বছর পূর্তির আগে আমাকে দিল এটাকে হিলা বাহানা বলা হয় ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহে সহী বুখারিতে এ ব্যাপারে বিস্তারিত বলেছেন ইমাম বুখারি রহমাতুল্লা আলহে শহি বুখারিতে কিতাবুল হিয়াল নামক হিলা বাহানার একটি অধ্যায় চয়ন করেছেন সেখানে অধ্যায় সন্নিবেশ করে এইভাবে জাকাত থেকে বাঁচার জন্য যে সমস্ত অপকৌশল চালানো হয়েছে সে সমস্ত অপকৌশলের বিরুদ্ধে তিনি কথা বলেছেন দুঃখজনক হলেও সত্য আজকে জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য এই শুভঙ্করের ফাক। ধর্মের নামে চালু করা হচ্ছে আল্লাহ পাক বলেন ইন্নাকমিন আল আহবা ইউর রহবান লেয়া কুলান্ন বাতিল ওয়া সদ্দুন আবিল্লাহ ইন্না কাসি রম্মিন আল আহবার অধিকাংশ আহবার মানে ধর্মযাজক আর রহবান মানে তাপস অধিকাংশ তাপসকুল এবং ধর্মযাজক যারা মানুষের মাল অবৈধভাবে খায় এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরে রাখার চেষ্টা করে এদের এই অপকৌশল অবতৎপরতা থেকে বাঁচতে হবে আল্লাহ রবুল আলমিনের দেওয়া মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে এতেই দুনিয়া ও আখেরাতের কল্যাণ রয়েছে অমঙ্গল রয়েছে ইসলামী অর্থনীতি এবং দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা অপরিসীম আকুল ও কাউলি হাজা আস্তাকল আলী ওলাকুম সাইল মুসলিমিন আস্তাউফির কুল ইজাম ইন্নাহু ওয়াতুবাহ ইফুর রহিম फिल्टार कर पानी विशुद्धिस रक्त है पवित्र कुरने अनेक बार यही कथा वाह तुम्हारा नाम आदाय करो जकत दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान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 একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে জ্ঞান মানুষের যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটার অনেকগুলো দিক রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর मानवजाति सृष्टि जीवन ज्ञान गर्भ आलोचनार मंच प्रति रविवार रत साढ़े नटाय पुनः सम्प्रचार सकाल आठटाएल पीस टी बांगल्ए